তিনি হলেন জগৎসমের কি করে না অন্যথা করে না আল্লাহর হুকুমের অন্নথা করার ক্ষমতা ও তাদের নাই আর আল্লাহর হুকুমের অন্যথা করেও না শুধু মানুষ আর জিনকে এই ক্ষমতা দিয়েছে যে তারা আল্লাহর হুকুমের কি করতে পারে অন্যথা করতে পারে তার মধ্যে একটা ক্ষমতা আছে ইচ্ছা করলে ভালো করতে পারে ইচ্ছা করলে কি করতে পারে মন্দ করতে পারে আর এর ভিত্তিতে তার কি হবে পুরস্কার হবে বা শাস্তি হবে। কুকুরের গাছের মানুষের শাস্তিও আছে পুরস্কার আছে ফেরিস তারও শাস্তিও নেই পুরস্কারও নেই শুধু মানুষের শাস্তিও আছে পুরস্কার আছে ক্ষমতাটা আল্লাহ রাবুল্লা আলমী মানুষকে দিয়েছেন রহমান রাহিম সে রব্বুল সুন্দর ব্যবস্থা দিলেন এটা কিসের ভিত্তিতে আল্লাহ রানায় আর জাহান নামে আমি জ্বলতে থাকতাম আল্লাহকে কেউ কোনো প্রশ্ন করার ছিল আমাকে মানুষ না বানায় কুকুর বানাইতেন বিড়াল বানাইতেন ওইভাবে আমার জীবনটা শেষ হয়ে আমি বুঝতামই না কিছু আল্লাহকে প্রশ্ন করার কেউ কিছু ছিল ছিল না এই যে আল্লাহ রব আলিন সাথে সাথে কারণ কোরআনে করিম নামাজের মধ্যে পড়ায় অর্থ কি আল্লাহর সাথে কথা বলে না সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব আসতেস তাকে হামিদানি যে আমার বন্দা আমার কি করেছে প্রশংসা করেছে বন্দা যখন বলে আর রহমান রহিম তখন আল্লাহ রব আলিন সাথে সাথে জবাব দেন যে আমার বন্দা আমার গুণ করেছে গুণাগুণ বর্ণনা করেছে ওব্দু মালিক বন্দা যখন বলে মালিক দিবসের বিচার দিনের মালিক হিসাবে কেন মেনে নিছে আমাকে মেনে নিছে আমার বরত্বের সে ঘোষণা দিয়েছে বন্দা যখন বলে যে আপনারই করি সাহায্য শুধু আপনার মধ্যে এখানে এক অংশে সে নিজের জন্য চেয়েছে আরেক অংশে আমাকে কি করেছে সম্মান দেখিয়েছে আল্লাহর কাছে আল্লাহর আবাদত করা আল্লাহরে কি দেখানো সম্মান দেখানো না আর সাহায্য চাওয়া এটা কার বন্দা নিজের জন্য তাহলে এখানে এসে নিজের জন্য আল্লাহ কেউ সম্মান দেখিয়েছে এই আয়াত যখন পরে আল্লাহ পক্ষ থেকে সাথে সাথে জবাব আসে যে এটা আমার আর আমার বন্দার মাঝে অংশ তার আর এক অংশ কি আমার এবং আমার বন্দা যা চাইছে আমি তাকে তা কি করলাম দিয়ে দিলাম এই সিরতল মুস্তাকিম এখন বন্দা কি চায় বন্দা চাইতেছে এটা যে আমাদেরকে আপনি কি দেখান সিরাতুল মুস্তাকিম সরল পথ দেখান আমাকে কি করেন সেই পথ দেখান পূর্বে আল্লা রব্বুল শুধু অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তির অতিবাহিত হয়ে গেছে না খারাপ লোক হয়ে গেছে আমাদেরকে পরিচালিত করেন না আল্লাহ শক্তি আছে ওদের পথেও কি করার ফেলার ওদের পথে আমাদেরকে কি করেন না ফেলেন না আল্লা রবুল আলমিন তাকে সিরাতে মুবেন না তাহলে প্রথম রাখাতেই তো সিরাতে মুস্তাকিম পেয়ে গেছে প্রথম রাখাতেই এসে পুরস্কার প্রাপ্তদের পথ কি করছে পেয়ে গেছে তাহলে দ্বিতীয় রাখাতে তো আবার এটা পড়তেছে তাহলে একবার পেয়ে যাওয়ার পরে আবার সেটার দরখাস্তের কি আছে আবার আরেকবার আল্লাপ দে আবার কি চাওয়া হচ্ছে আবার কি দিবেন তিনি এটার মুখাস দিয়েছেন যে আসলে আল্লাহ রবুল আলমিনের কাছে মর্যাদার নিয়ামতের কোনো কি চেয়ারম্যান তারা চেয়ারম্যানে কি করবো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 বন্দার যে অবস্থানে আছে সেই অবস্থানে কি চাইতেছে সিরাতে মোস্তাকিম চাইতে তাহলে সেই অবস্থান অনুযায়ী তার জন্য যে উন্নত অবস্থাটা সেটা আল্লাহ রবীন্দ্রে এটার পরে আর কি এই জন্য আল্লা রবুল আলমিনের কাছে কে শেষ নাই পদের কি নাই শেষ নাই এই জন্য আল্লাহ পাকে দানেরও কিনাই শেষ নাই সেনাবাহিনীতে দেখেন যে অফিসার র্যাঙ্কে যদি কেউ কি করে প্রবেশ করে প্রথম গিয়ে কি হয় কর্নেল হয়ে যাবে মেজরের উপরে কর্নেল হয় কর্নেলের পরে যদি তাই না এরপরে আর কি এরপরে আর কি প্রতিটা সিরাতুল মুস্তাকিম আপনারা কি ভাবতেছেন যে একজন মেজরে যদি বলে এই দিনের সিরাতকিম তাকে কর্নেল বানিয়ে দেওয়া হইলে সে যতটুকু লাভবান হইলো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 মানে হাদিস বিশারদ এবং সর্বস্বীকৃত মহাদিস একজন বিশারদ হাদিসের ব্যাখ্যা ব্যাখ্যা গ্রন্থ হল মিরকাত কি নাম মিরকাত ওখানে তিনি লিখেছেন যে আসলে এই যে হাসরের মাঠে একজন মানুষকে নির্ধারণ দেওয়া হবে যে সোহাবী কোরআনকে নির্দেশ দেওয়া হবে যে তুমি কোরআনের আয়াত পড়তে থাকো আর র্যাঙ্ক জুড়ে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 তিন খতম দিলে তিন গুণ চার দিলে চার গুণ কি আল্লাহ আল্লাহ রব আলিনের সত্তা কে কে কি করতে পারবে না কল্পনা করতে পারবে না এত বিশাল উঁচু র্যাঙ্ক দিলে এত বিশাল জায়গা দিলে বেহস্তর জায়গা কি পরিমাণ হবে হাদিসের মধ্যে আসছে যে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 আসলে বার নিজের থেকে বারে বলতে হাদিস বিবরণ গুলি এসেছে এই এত বিশাল আল্লাহ আলম দিবেন কি করে না বিষয়টা আসলে কিনা